সম্মানিত ভাই রামার সম্মানিতা বোনেরামার আপনাদের সামনে যে বিষয়কে করি কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো আবুদরি হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালি সাল্লাম দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন ঈদ উল ফিতরের দিন এবং কুরবানির ঈদের দিন এই হাদিসটি শাহী মুসলিমের মধ্যে রয়েছে শাহী মুসলিম গ্রন্থে দেখতে পারেন হাদিস নম্বর হচ্ছে একশো হাইফেন ব্র্যাকেটের মধ্যে আটশো তবে এই হাদিসটা উল্লিখিত হয়েছে শাহী মুসলিমের মধ্যে হাদিস নম্বর একশো হাইফেন এক হাজার নম্বর হাদিসের আর ঈদের যে নামাজ পড়তে আমরা যাব তো ঈদের নামাজ পড়ার পূর্বে কয়েকটি খেজুর আমরা খেয়ে নেব বেজোর খেজুর খেয়ে নেব একটি বা তিনটি বা পাঁচটি বা সাতটি কেন যে এটাই হলো রসুল্লাহ সাল্লামের তরিকা যেমন কি হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন যে রসোল্লা দিন খেজুর না খেয়ে সকালে বের হতেন না তিনি বেজোর সংখ্যক খেতেন যেটা বললাম একটি বা তিনটি বা পাঁচটি বা সাতটি এই ধরনের তো আমরা ঈদ উল ফিত্রে ঈদগাহে তো তার পূর্বে আমরা কিছু খেয়ে নেব যদি খেজুর না থাকে তাহলে কোনো মিষ্টি জিনিস আর কোন মিষ্টি জিনিসও যদি না থাকে তাহলে যে কোনো হালাল বস্তু আমরা খেয়ে যাব ঈদের নামাজ পড়তে এর দ্বারা ঘোষণা হয়ে যায় যে রমজান ওর মোবারক শেষ হয়ে গেল রমজানের রোজা শেষ হয়ে গেল এখন আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য নামাজ পড়তে যাব ঈদের নামাজ রসুল্লাহ সাল্লাইসালাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন তখন রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় যেতেন আর অন্য রাস্তায় ফিরে আসতেন এই বিষয়ে আপনি দেখতে পারেন বা আপনারা দেখতে পারেন শাহী বোখারি হাদিস নম্বর হচ্ছে নশো ছিয়াশি তো এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ঈদের নামাজ পড়ার জন্য এক পদ দিয়ে ঈদের মাঠে বা ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজ পড়ার পর অন্য পদ দিয়ে ফিরে আসা উত্তম তবে এগুলো কোনো ফরজ বিষয় নয় রসল্লা সাল্লাইসলাম যখন ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরে যেতেন তখন দুই রা নামাজ পড়তেন বাড়িতে কিন্তু ঈদের নামাজের পূর্বে কোন নামাজ নেই কোনো সুন বা নফল এই ক্ষেত্রে একটি হাদিস দেখতে পারেন আপনারা সুনান ইবনো মাজা হাদিস নম্বর এক এই হাদিসে বর্ণিত হয়েছে যে হাদিসটি আবু সাঈদ আল খুদরি রদুল্লাহ তাল্লা উল্লেখ করেছেন আবু সাঈদ আল খুদ্রি রদ আল্লাহ আনুহে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লামাম ঈদের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজের পূর্বে তো কোনো সুনাদ বা নফল পড়তেন না তবে ঈদের নামাজ পড়ার পর তিনি তার বাড়ি শেখ আলবানি রাহম আর আবদুল্লাবিন ওমার থেকে বর্ণিত আছে যে হাদিসটি এম মালিক রহমাতুল্লাহ আলহ তার মাতা গ্রন্থে উল্লেখ করেছেন আবদুল্লাবিন ওমার রাহাল মুল ফিত্র মানে ঈদের দিন ঈদ উল দিন গোসল করতেন ঈদগাহ যাওয়ার পূর্বে তো ইনি নিশ্চয়ই আল্লাহ রসুলকে দেখেছেন বলেই এই কাজ করেছেন কেন ই সাহাবি রসুল্লা সাল্লা সাল্লাম যেটা করেছেন সেটাই তিনি করতেন তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আরো আরও একটি বিষয়ে ক্ষেত্রে জানা উচিত যে আমাদের মা বোন সবাই ঈদগাহে যেতে পারবে এমনকি যাদের মাসিক আছে যাদের ঋতু যাদের নেফাজ তারাও যেন যায় এবং তারাও যেন মুসলমানদের এই খুশিতে আনন্দ প্রকাশ করে এবং দুয়াতে সামিল হয় তবে যাদের মাসিক আছে যাদের নেফাঁস আছে তাদের ওপরে নামাজ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক